রিম বিস্মিলহম রহিম ও সন ইন্দল কি বুকিদ فلا تقول لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناحا جل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا ربكم أعلم بما في نُفُوسِكُمْ إن تكونوا صالحين فإنه كان للأوامين غفورا وَآتِ ذَا الْقُرْبَىٰ حَقَّهُ وَالْمِسْكِينَ وَابْنَ السَّبِيلِ وَلَا تُبَذِّرْ تَبْذِيرًا إِنَّ الْمُبَذِّرِينَ كَانُوا إِخْوَانَ الشَّيَاطِينِ وَكَانَ الشَّيْطَانُ لِرَبِّهِ كَفُورًا ٱلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ ٱللَّهِ وَبَرَكَاتُهُ ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل ومن يضلل فلا هادي له واشهد ان الله وحده لا شريك له واشهد محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد فقد قال الامام <سؤال> البخاري <سؤال> رحمه الله تعالى الله সলিমসলি الله عنه अल्लाह रबुल मानसर उपकार करते निर्देश दिए अपकार क्षय क्षति सतर्क सबधान कर धारा आलोचना सही बखारी जुमा बारे चौदहश चल्लिस হিজড়ির শেষ দিকে আমরা শুরু করেছি এখন চোদ্দশো একচল্লিশ আজকে চতুর্থ পর্ব হাদিস নম্বর দশ অধ্যায় নম্বর চার ইমাম তালা বলছেন বা আবন এই অধ্যায় হচ্ছে আল মুসলেমসালেম আল মুসলেমি সত্যিকার মুসলিম ওই ব্যক্তি বা ওই সব লোকেরা যাদের এবং হাত থেকে মুসলিমরা নিরাপদ থাকে এ হচ্ছে অধ্যায় এমাবক রহমতুল্লাহ আল এ সম্পর্কে তার সেই কিতাবে তার যে পদ্ধতি বিন্যাসের शुरुते कख कख कुरानी कैमर आयत दिए अम करें कखो कख रसुल्लाहमर हदीस द्वारा अध्यय काएम करें निजे भाषा दिए एक अध्याय लिखार चाहते रसुल्हर सल्लाह बोला अनेक भलो एट करें ये तरह भलो पद्धति আর কখনো কখনো নিজের ভাষাতে কোনো একটা প্রমাণ করার জন্য না জায় না প্রমাণ করার জন্য তিনি অধ্যায় তো এখানে রসুল সাল্লামের প্রসিদ্ধ হাদিস দিয়ে একটি অধ্যায় কায়েম করা হয়েছে এটা হাদিসেরই অংশ আল মুসলিম মুসলিম ওই ব্যক্তি যেই ব্যক্তির জবান এবং হাত থেকে অন্য অন্য মুসলিমরা নিরাপদ শুধু মুসলিম নিরাপদ নাই মুসলিম নিরাপদ অধিকাংশ হাদিসগুলোতে এভাবে এই জন্যই বলা হয়েছে যে প্রত্যেক মানুষকে মুসলিম হওয়া ফরজ প্রত্যেক মানুষ শুধু মানুষে থাকবে না না প্রত্যেক মানুষের জন্য আল্লাহ রীবন বিধান ইসলাম আত্মসমর্পণ ইসলাম মানে আত্মসমর্পণ যেমন মুসলিমের সৃষ্টিকর্তা আল্লাহ তেমন কাফের সৃষ্টিকর্তা অমুসলিমের সৃষ্টিকর্তা আল্লাহ সুতরাং তার সামনে কি করবে ইসতে করবে আর ইসলাম মানে হচ্ছে ইসতে করা মানে আত্মসমর্পণ করা मे आल्ला ज्ञान दिए सब नियम तुम्हार सब दान तुमारुतरा तुम सामने आत्मसमर्पण करी प्रत्येक मानुषर जो फरज मुस्लिम এই জন্য হাদিস বলা হয়েছে যে ওই ব্যক্তি খাঁটি মুসলিম যার হাত এবং জবান থেকে অন্য মুসলিম মুসলিম মানে ইসলামের মধ্যে আছে না মুসলিম মুসলিম মুসলিম কিন্তু তাকে উচিত তার হয় সেই জন্য বলা হয়েছে এই হাদিসের উদ্দেশ্য মোটে এটা নয় যে মুসলিম যেন আপনার হাত আর জবান থেকে নিরাপদ থাকি আর অমুসলিম কষ্ট পেলে অসুবিধা না অমুসলিমকে কষ্ট দেওয়া হাত দ্বারা কথার দ্বারা হারাম হাদিসের কারি প্রখ্যাত আবদুল্লাহিনা আস রাহ আবদুল্লাহ সাহাবি আর তার পিতা আমরিবিন আস তিনিও সাহাবি বাপ ব্যাটার দুজনই সাহাবি হদহমা করিম সাল্লাম থেকে বর্ণনা করছেন কাল রসুল বলেন যার জবান এবং হাত থেকে মুসলিমরা নিরাপদ থাকে সালেমা ইয়াসলাম মানে সহি সালামত থাকা নিরাপদ থাকা বিপদ মুক্ত থাকা কষ্ট মুক্ত থাকা তো যার জবান এবং হাত থেকে হাতের অনিষ্ট থেকে মুসলিমরা নিরাপদ থাকে হেফাজতে থাকে সহিমত থাকে যার জবান দ্বারা কোন মুসলিম কষ্ট পাই না কথার দ্বারা কারণ মানুষকে কথা দেওয়া কষ্ট দেওয়া হয় কথার দ্বারা অথবা কাজের দ্বারা জি কাজ অধিকাংশ কাজগুলি হাতের দ্বারা সম্পাদিত হয় অধিকাংশ কাজ আর কথা জবান দিয়ে হয়ে থাকে हाथा आघात आहत कर जखम कर লাহালতিাম তাহলে এক সময় ঘাটা শুকিয়ে গিয়ে সেটা পূর্ণ হয়ে যাবে সাবিক অবস্থায় চলে আসবে তাই না অস্ত্রের যদি আঘাত করা হয় সেনার মানে হচ্ছে অস্ত্র তরবারি তরবারি যদি আঘাত করা হয় তো সে ঘা শুকিয়ে গিয়ে সেটা সাবিক অবস্থায় চলে আসতে পারে জি ভালো হওয়ার সম্ভাবনা থাকলে जबानिक्ष मानसर के मन कष्ट मन जो आघात चोट लेगे पूरणे आरोप लोक द्वारा কাছের লোক আত্মীয় স্বজন ছেলেমেয়ের হাতে দ্বারা কষ্ট পায় ঘনিষ্ঠ বন্ধুকে যদি কষ্ট দেয় তাহলে এটা আরো বেদনাদায়ক হয় এরা এটা আরো কষ্টদায়ক বেদনাদায়ক হয় আল্লাহ যেন আমাদের জবানের হাতের হেফাজত করা তৌফিক তার জলুম থেকে বেঁচে থাকার তো অভিজ্ঞ দান করে অন্যের জুলার হওয়া থেকে রক্ষা করেন মুসলিম কে কষ্ট দেয় জবান দ্বারা হ্যাঁ বা হাত দ্বারা তাহলে মুসলিম হবে না কাফির হয়ে যাবে নাকি এই ধরনের হাদিস গুলির জাহিরি বাহ্যিক অর্থ শুধু হাদিসের তরজমা করে দিলাম वान पीब्याप इत्यादि इत्यादि अश्लील कथा गाली गाल्कश भाषा प्रयोग कर এগুলি হচ্ছে জবান দ্বারা আঘাত করা তো জবান দ্বারা কেউ যদি কোনো মুসলিমকে কষ্ট দেয় অথবা হাত দ্বারা কষ্ট দেয় হাত দ্বারা কষ্ট দেওয়া হচ্ছে টাকা পয়সা ধান নিল তারপর না দেওয়া সব সামিল কিন্তু হাত দিয়ে কষ্ট দেওয়া মানে শুধু এই না যে মারলেন আপনি আপনি ওর বাড়ি থেকে চুরি করে নিলেন টাকা পয়সা বেমানি করে নিলেন হাত ধারি তো করেছেন জি হ্যাঁ টাকা পয়সা ধার নিয়ে না খেয়ানত করে বেমানি করে অথবা গালমন্দ করে অশীল ভাষা প্রয়োগ করে কিব করে তাহলে কি কাফের হয়ে যাবে তাহাদিস তর্জমা তো এটা আল মুসলিম মুসলিম ওই ব্যক্তি মানসালেমাল মুসলিম যার জবান এবং হাত থেকে মুসলিমরা নিরাপদ থাকে তাহলে মুসলিমরা যদি নিরাপদ না থাকে কষ্ট পায় জবান হাত দিয়ে সেই ব্যক্তি মুসলিম নয় এটা অর্থ তো দুইটা হয় মুসলিম হওয়ার জন্য যদি অন্যান্য মুসলিমদের নিরাপদ হওয়া আবশ্যক হয় তাহলে যেই ব্যক্তির জবান হাত থেকে মুসলিমরা নিরাপদ নাই কষ্ট পায় সেই ব্যক্তি মুসলিম নয় এইরকম জাহেরি অর্থ করি খারেজ রা হয়েছে চরমপন্থী হয়েছে আপনি একটা মশলা প্রমাণ করে দেবেন যে দেখো এইতো যেমন হাদিস রয়েছে লাহু যার আমানত নেই তার ইমান নেই মানুষের কাফের নাকি ধরেন একটা লোক আমানত করলো ওর কাছে টাকা জমা রেখেছেন ভাই আমি তো টাকা পয়সা রাখতে পারছি না এক হাজার না না না আমাকে তো কোন টাকা দাও নিমান যার আমানত নাই তার ইমান নাই তাহলে সে কাফের নাকি কি বলবেন কিছু বলছেন না যে হ্যাঁ কাফের তা হাদিস কি বললো ইমান নাই ইমান না থাকলে কি হয় কাফেরই তো হয় তাহলে বাহ্যিক শুধু তর্জমা এক দুটা চারটা হাদিসের করে চলবে না আপনাকে তার পাশে আয়াত আছে সেগুলিকে রাখতে হবে অনেক অন্যান্য হাদিস রয়েছে রাখতে হবে যেগুলোতে যেগুলিতে ঘনিক বলা হয়েছে আর সেগুলিকে পাশাপাশি রেখে তখন কি করতে হবে কম্বাইন্ড করতে হবে সমন্বয় করতে হবে তৎভিত দিতে হবে বুঝা গেছে আরবিও বললাম ইংলিশও বললাম একটু গেটের কাছে যারা ভলেন্টিয়ার একটু দেখবেন এগুলো যা হইছে না কি বলছিলাম হ্যাঁ বুঝতে পারলেন সমন্বয় করতে হবে এজন্য শুধু দুটা একটা হাদিস পড়ে আপনি কোনো কথা বলবেন না যতক্ষণ পর্যন্ত সেই হাদিসটা থেকে কিবেন জানতে হবে না কানা আলেম বুঝেন এক চোখে দেখে ও কানা কাকে বলে কানা কাকে বলে অন্ধকে কানা আর অন্ধতে পার্থক্য কি एक चोखे देखे, का देखे।, देख देखे, देखे काना, काना, काना तो, तो काना आलेम देखते हैं काना आलेम काना थे तो जहल काना जनगण तो अनेक काना काना अभाव नहीं ए ए लोक तो देखने देखें देखे ठीक ना काना आलम काना खड़ा जा रहा गोड़ा অন্ধ কোন ব্যক্তির জন্য অন্ধ কোন তরিকার জন্য অন্ধ কোন মহাবের ক্ষেত্রে অন্ধি মজাহের ফেকাতে যা আছে তাছাড়া যদি কালাল কালার ফুল সহিদ তাকে মানবেই হচ্ছে কানা এরা হচ্ছে কানা সাফি মজাবে যা আছে সেটাই দেখে শুধু আর হানাফি সাহেব আরতি মজাবে যে সহিদ দলিল বলি আসিস গুলি একেবারে অস্বীকার না না আমার মজাহ মানা ফরজ হয়ে গেছে এরা হচ্ছে কানা তো মজহাবের যারা মোকাল্লে তারা হচ্ছে কানা এক ব্যক্তির অন্ধ অনুসরণ করে যারা রসুর উল্লাহামকে বাদ দিয়ে হ্যাঁ এক ব্যক্তির অনুসরণ চলবে তিনি হচ্ছেন মাত্র একজন কে মোহাম্মদ রসুরাম সাইদুল মুরসাই খাতামী তিনি এক তার ক্ষেত্রে সবাই আমরা একমত যে আল্লাহর আনুগত্যের পরে একমাত্র করব কারণ আমরা কালিমাই পড়েছি কেউ বলব আমি শাহির মতো সাফি থাকবো কেউ বলবো যে আমি এমাম মালিকের মোকাল্লে মালিকই থাকব। আমি তিন এমামের ওইসব কথা মানবো না যদিও সহি হোক আমার কাছে সেগুলো সহি নাই আমার মজাহের খেলাফ সে হচ্ছে কানা সেই সমাজের লোক হচ্ছে কানা সেসব আলেম সমাজ হচ্ছে কানা আর আমরা আলহামদুলিল্লাহ আবু হানি হচ্ছি দেখছি চারিদিকে দেখছি যে দলিল কার কাছে তাগড়া মজবুত আছে যেদিকে মজবুত তাগড়া দলিল আছে ওই দিকে চলে যাচ্ছি বুঝতে পারছেন কত উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাবো তারপরে যদি গোড়ামি দূর না হয় তারপরে যদি অন্ধত্ব দূর না হয় তাহলে তো হেদায়তীব হবে না ফিরে আসি এই হাদিস গুলির জাহের বাহ্যিক অর্থ যে কাবিরা গোনা কেউ যদি করে পাপ করে তাহলে তার ইসলাম ইমান নেই কথা ঠিক জবান দিয়ে কষ্ট দিল অথবা হাত দিয়ে কষ্ট দিল কাবিরা গোনা করলো সুতরাং হ্যাঁ মারধর করলো অথবা অশীল ভাষা বললো করলো চুগল খড়ি করলো বেমানি করলো কি হয়ে গেল মুসলিম জন্য শর্ত যে কোন মুসলিম যেন আপনারা কষ্ট না পায় ঠিক আছে বাহ্যিক অর্থ যে তাহলে কাফের ফের কাবিরা করলে এটা হচ্ছে খারেজিদের মত জি হ্যাঁ এগুলি খারেজিদের বাহ্যিক দলিল কিন্তু এর সাথে সমন্বয় করার জন্য এই মত যদি আপনি আপনি সাব্যস্ত রাখেন তাহলে বহু আয়াত হাদিস কে আর শত শত আয়াত কে অস্বীকার করে দেবেন আল্লাহ রবীলিস একটু আয়াত দিয়ে শেষ করি কারণ আমাদের হাদিস পড়াইতে হবে এত বেশি লম্বা করলে কিন্তু আকিদাও সংশোধন করতে হবে যাতে গুমরাহী না চলে আসে চরমপন্থী কেউ না হয়ে যায় আবার ঢিলা না হয়ে যায় মধ্যম আমাদের উদ্দেশ্য হচ্ছে মুসলিমরা কি হোক মধ্যমপন্থী হোক ঢিলাপন্থী নয় বেদিন আর চরমপন্থী নয় যে বদিন হচ্ছে চরমপন্থী যাদের দিন আছে কিন্তু বাড়াবাড়ি করে ভ্রান্ত দিন পালন করে আর বেদিন ওরা যারা দিন পালন করে না দিনের ক্ষেত্রে অবহেলা করে একেবারে বেপরোয়া ওরা হচ্ছে বেদিন আমরা বেদিন থেকে সতর্ক করব আর বদ ভ্রান্ত দিনের কথিকদের থেকে বা অনসারীদের থেকে অসতর্ক করব। এটা হচ্ছে মধ্যম পন্থা আল্লাহ দল যদি পরস্পর লড়াইয়ে লিপ্ত হয় ওয়াইন তাই ফানে দুটো দল মিনাল মেনি না তারা কারা মমিন আল্লাহ বলছেন না কাফের মমিনাতালু তারা লড়াই মুসলিম বলছেন খুন করা কাবিরা গোনা না সাকিরা গুনা খারেজি আর মোতাজিদের কাছে কাবিরা গুনা করলে তো ইসলাম থেকে বেরিয়ে যায় আর খারেজিদের কাছে কাফের হয়ে যায় আর মোতাজাদের কাছে ইমান আর কুপুরের মাঝখানে গিয়ে থাকে আর মরলেই চিরকাল জাহান নামে ওখানে গিয়ে বলে কিছু নেই বক্তা এরকম কোরআন কোরআন কোরআনের আয়াতি তো বলছে মমিন যদি লড়াই করে লড়াই করে কাবিরা করে না আল্লাহ কি বললেন ওদেরকে কাফের বললেন না মমিন রক্ত ঝরাচ্ছে তারপরে মমিন মুসলিম হ্যাঁ হ্যাঁ আয়াত কি প্রমাণ করল তারপরে কি মমিন মুসলিম এই আয়াতগুলি বলার পরে আল্লাহ বলছে ইনামাল মমিনুনা এখুয়া মীমাংসা করতে বলছেন কাফেরদের মাঝে না মমিনদের মাঝে লড়াই করছে তাই বলে তুমি মীমাংসার প্রয়োজন হয়েছে নালে কিসের মীমাংসা কথা বুঝতে না তাহলে বোঝা হলে কাবিরা গোনা করলো মমিন মুসলিম िक भ्रत मुस्लिम भाई दादा बोझा गया मुसलिम भाई मदल से मुस्लिम भाई से मुस्लिम भाई मुसलिम भाईक्य पार्थक्य नहीं जराक्य नहींजिया नहीं लड़ाई नहीं, कर সে পাকা মমিন আর আপনাদের মত যারা পাঁচ অক্ট পডে আর কেউ কারো ক্ষতি করে না হয়তো করে না সেটা ঢিলা পন্থী আর খারেজি হচ্ছে চরমপন্থী কথা বুঝতে পারছেন না বর্তমান মুসলিম সমাজে যারা জঙ্গি সন্ত্রাসী হ্যাঁ এটা হচ্ছে চরমপন্থী যারা নিজের হাতেই নিয়ে নিয়েছে মুসলিম শাসক ছাড়া আর যারা ইসলামের জাতিতে মুসলিম আর খারেজি তার মাঝখানে গোটা কেথা বলি মানে শুরু থেকে শেষ পর্যন্ত এই বিষয়গুলি কিন্তু আলোচনায় আসবে বিভিন্ন ভাবে বুঝতে পেরেছ তাহলে পার্থক্য কি একজন লোক চোর একজন লোক যে একজন হচ্ছে না আপনারা বলে খালি হয়ে একজন হচ্ছে মোহাম্ম কামেল ইমান আরেকজন হচ্ছে মোহামেন নাতেসুল ইমান একজন হচ্ছে পূর্ণ ইমানের মোমিন আরেকজন হচ্ছে দুর্বল ইমানের মমিন মুসলিম বোঝা গেছে না মেনে যেই লোক গুনা করে মুসলিম কিন্তু গুনা করে সেই ব্যক্তি মে ইমানি তার ইমানের কারণে তাকে মমিন মুসলিম বলবো তার গুনার কারণে তাকে ফাসেক বলবো গোনার কারণে কি বলবো জি হ্যাঁ বিড়ি সিগারেট খাই ধূমপান করে জর্দা খাই বলবো যে ফাসেক মুসলিম কি বলবো দেখে নিচে কাপড় আসবে ফাসেক মুসলিম সোজা কথা কিন্তু মুসলিম বলবো কি এই জন্য আমি কিন্তু অনুবাদ করতে গিয়ে কি বলেছি মনে আছে আল মুসলিম কি বলেছিলাম কারো মনে আছে যা হাত যে সহি অনুবাদ করতে পারবে এ দুইবার করে অনুবাদ করে একবার অর্ধায় অনুবাদ করেছি আর হাদিসের অনুবাদ করেছি অনুবাদ করতে বা অর্ধ মুসলিম ওই ব্যক্তি প্রকৃত মুসলিম ওই ব্যক্তি যেই ব্যক্তির জবান এবং হাত থেকে মুসলিমরা নিরাপদ থাকে বুঝতে পারছেন এবার জি হ্যাঁ এই তিনটা শব্দ প্রকৃত খাঁটি অথবা সত্যিকার মহাজের মহাজের ওই ব্যক্তি বারণ করেছেন ত্যাগ করা পরিত্যাগ করা আর হাজারা ইহা মানে কোন জায়গা পরিত্যাগ করে হিজরত করা দেখেন একটু যেন পার্থক্য হাজারা হাজার মানে ত্যাগ করা সে ত্যাগ করা কোন একটা কথা ত্যাগ করে দিলাম এই কথার বলবো না কোন একটা কাজ ত্যাগ করলাম আমি আজকে থেকে এই কাজটা করবো না যেমন একটা লোক ধূমপান করছে জর দেখাচ্ছে আজকে থেকে আর আমি ধূমপান স্মোকিং করবো না এটা হচ্ছে হাজারা ত্যাগ করল কি কোন জায়গায় ত্যাগ করলো সেটাও হাজারা কিন্তু হাজারা ইহাজন মানে হিজরত করা এক স্থান থেকে আর এক স্থানে স্থানান্তরিত হওয়া এই হচ্ছে হাজারাইহাজরা चले जानेंगलेश चले गत क्या जमन ही हिजरत हिजरत स्थानांतरित जैसे चले गि निषि कथा क्या परित्याग करना दम त्याग करक्का चले ग्याग करल ना सत्यार महजर न যেই ব্যক্তি যেখানে ত্যাগ করে দিয়েছে সে হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহর নিষিদ্ধ কথা কাজ পরিত্যাগ করে কাল আবু আবদুল্লাহ আবু আবদুল্লা কে কে বলতে পারেন এমাম বুখারি কুনিয়াত উপনাম হচ্ছে আবদুল্লাহ তার ছেলে ছিল কি যে তার ছেলে ছিল না অনেকে বিয়ে করার সুযোগই পাননি বিয়ে করার সুযোগ পাননি এত এলেম নিয়ে পড়াশোনায় ব্যস্ত হয়েছেন যে বিয়ে করার সুযোগই পাননি এরকম অনেক আইন কেন বড় বড় ইমাম আছেন অথবা দেখেছেন যে বিয়ে আমি করার সুযোগ পাচ্ছি বিয়েটা করে নেব আমি হক করতে পারব না পড়াতে এত এত মোটামুটি আমি দিনে এক ঘন্টা আমি স্ত্রীকে সময় দিতে পারবো না তাহলে তো আমি জালেম হয়ে যাব যাবো আমি এরকম গোনাগারে মরতে চাই না সুতরাং আমি বিয়েই করব না তারপর অথবা এমন হয়েছে যে বিয়ের দিকে একটা চাহিদা নেই হয়তো মানুষ যখন কোন একটা এতে এমন নিমগ্ন হয়ে যায় ডুবে যায় লেখা পড়া বা যে একটা কাজে বিশেষ করে লেখাপড়ার কাজ তখন মানসিক যেহেতু অত্যন্ত বেশি পরিশ্রম হয় তখন হয়তো অন্য চাহিদা নাও থাকতে পারে তার এত আসক্তি পড়ার উপর এলএম চর্চার উপর যে আর স্ত্রীর কোনো ভক্তি নেই বা বিয়ের উপর কোন ভক্তি নেই বিয়ে করেনি হয় তো কি ফরজ তরক করেছেন নাকি আহ ইতো পাবলিক এর আমাদের দেশের হ্যাঁ বিয়ে করা ফরজ সবার জন্য বিয়ে করা যার বিয়ে না করার কারণে অবস্থায় সাধারণ অবস্থায় বিয়ে করা কি সন্নাত সাধারণ অবস্থা বিয়ের হুকুম হচ্ছে সোন রসুল সন্নাত জি হ্যাঁ আমি বিয়ে করেছি আমি আর বিয়ে করেছেন কিন্তু কখনো কখনো বিয়ে করা সন্ন্যত নয় বিয়ে করে হকাদাই করতে পারবে না শারীরিক ভাবে হকাদাই করতে পারবে না হয়তো বিশেষ করে অথবা সময়ই দিতে পারবে না একটা লোক এমন ব্যস্ত হয়ে গেছে ইউরোপে চলে গেছে আর সেখান থেকে স্বপ্ন দেখছে সে কিসের কিসের শুধু কার্ড স্বপ্ন দেখছে 10 বছর বিশ বছর আসে না বাঙারব দেশগুলিতে অনেকে এসছে এইরকম 10 বছর যাই না আর টেলিফোন বিয়ে করে বাংলাদেশে রেখে দিলো কোন সুনাদ পালন করলো না আরাম কাজ করলো আরাম কাজ করলো এরকম থাকা যাবে না যে পাঁচ বছর সাত বছর পাঁচ বছর সাত বছর দুই বছর থাকলেও পারমিশন নিতে হবে বোঝা গেছে আমার আলোচনা আপনাদের ঘরে শুনলে আমার বিপদ আছে জি হ্যাঁ এমাম আবু আবদুল্লাহ বলছেন কাল আবু বলেছেন এটা কেন লাভটা কি লাভটা কি জি হ্যাঁ কখনো কখন এমাম বখার দেখেন কোন মতন নিয়ে আসেননি হাদিসের দুটা পার্ট আছে হাদিসের কি আছে দুটো অংশ আছে একটা হচ্ছে সনদ আর একটা হচ্ছে মতন সনদ আর মাতান বর্ণনা বচন হ্যাঁ অথবা অনমদন এটা হচ্ছে মতন তো এখানে মতন নিয়ে আসেন সুদু সনদ নিয়ে আসে আনীন আসলাম থেকে বর্ণনা করলেন কি বর্ণনা করলেন কিছু আগের হাদিসটাই এরকম বললেন তিনটা সনদ কেন নিয়ে আসে রহস্যগুলি শোনাই সনদের ব্যাখ্যা বেশি করব না কারণ সাধারণ জনগণের সনদে কোন বেশি ফায়দা নেই আলেমদের ফায়দা কিন্তু একেবারে সবসময় ছেড়ে দিলে চলবে না সেই জন্য কিছুটা টাচ দিয়ে যাতে আপনারা যারা বুজার কিছুটা বুঝলেন মনে রাখার মনে রাখলেন আর আলেমরা শুনলো তাদের কিছুটা ফাইদা হয়ে গেল তাদের কিছুটা ফায়দা হবে যে এই সনদ গুলো কেন নিয়ে এসছে বিনা কাজে সনদ নিয়ে কলম আর কালি আর পাতা খরচ করেননি বরং প্রত্যেকটাতে ফায়দা আছে ফায়দা প্রথম হাদিস আছে আনিস সাবি এমাম সাবি প্রখ্যাত তাবি आप दिल्ला, आप दिल्ला थे एक घटना वर्णना करक्तिमुक जरूरी दुजने सकते সামনা না জরুরি নয় কিন্তু অমুক অমুক থেকে অমুকের উদ্ভৃতি দিয়ে বর্ণনা করছেন এখানে দুইজনে এক অপর থেকে শুনে ছেটে প্রমাণ করে না কিন্তু হতে পারে মাঝখানে আরেকজন ভাইয়া আছে তার নামকে আউট করে দিয়েছে আন আনাতে আন আনার রেওয়ায়গুলিকে বলা আন আনতে যেগুলো রেওয়ায়ত হয় সেগুলি ওসুল হাদিস বা মুস্তাল হাদিসের ভাষায় কি হচ্ছে আন আনা এতে সাক্ষাৎ হতেও পারে নাও শুনতে পারে মাধ্যমে যে বড়োর নাম উল্লেখ করে নিয়েছে আবদুল্লাহ বিন আমরের আর একজন যে কেউ ছিল মাঝখানে ওর নাম উল্লেখ করেনি বিভিন্ন কারণে উল্লেখ করে না অনেকে ওকে লাইক করে না পছন্দ করে না সেজন্য উল্লেখ করে না অনেক সময় এরকম হইতে পারে মাঝখানের যে ঘটনা বর্ণনাকারী তাকে আপনি পছন্দ করেন না ওর নাম নিতে চান না সেই জন্য আবার কখনো কখনো হইতে পারে যে তাকে আপনি পছন্দ করেন অসুবিধা নেই আপনার মনে কিছু নেই কিন্তু সেই ব্যক্তি ছোট তাকে কেউ চিনবে না ওর নাম নাম দি ধর আমার কথা আপনারা এখানে এসে শোনেননি আপনাকে এখান থেকে কেউ গিয়ে শুনিয়েছে যেই লোকটি যে শুনিয়েছে তাকে কেউ চেনে না এখানে তখন চিন্তা করেছে ওর নাম বলে লাভটা কি এর নাম বললে তো কোনো লাভ নাই হ্যাঁ জবান খরচ করে কি বললেন এটা শেখে বলেছেন অথচ আপনি তার সে আসেন আমার কাছ থেকে সরাসরি হাদিসের পরিভাষা তদলিস ওইখানে যদি লোকটি দুর্বল হয় সীতির দিক থেকে ইমানের দিক থেকে তাহলে হাদিস হয়ে যাবে কারণ আপনি সরাসরি শোনেননি কথাটা আসলই কি আমি বলেছি কি এটা দেখার বিষয় তার কাছ থেকে শুনেছেন কি না এটা প্রশ্ন থেকে যাচ্ছে অস্পষ্ট থেকে যাচ্ছে দ্বিতীয় সানাদের ফায়দা হল এমান আবদুল্লা বলছেন যে হাদ্দ আব্দুল্লা আম আমের বলছেন যে আমি আবদুল্লাবিন আস থেকে শুনেছি এই এখন আমের কার নাম আমের কার নাম যদি কেউ বলতে পারে তাকে প্রাইজ দেওয়া হবে কিন্তু ঢিল ছুড়ে বললে হবে না আইডিয়া তো জেনে শুনে বলতে হবে আমের ফুল নেম কি জানেন না এগুলো এগুলো পড়া হয় আমাদের কলিয়াত হাদিস মদিন ইউনিভার্সিটি হাদিস ফ্যাকাল্টিতে পড়া হয় जी हाँ विस्तारितर सब जेम बांगे अनेक आलेम जी हाँ तोड़ी हम नाम जो डिस्ट्रिक्ट लोक नाम सिलेट सहेबा पास करी साहेब उद्देश्य करेब उमुकना चिनबे उमुक सहेब আমের সাবি হচ্ছেন সরাসরি ডাইরেক্ট আবদুল্লাহিন প্রখ্যাত সাহাবির ছাত্র তিনি বলছেন আব্দুল্লাহবিন আমরিন আমি আব্দুল্লাহিন আমরিন আজ থেকে শুনেছি কত ফায়দা হয়ে গেল আমরা জানতে পারলাম এমাম সাবি রহমত বড় একজন ফকি ছিলেন তিনি হচ্ছেন আব্দুল আসের ছাত্রটা কি এই ফায়দাটা শুনিয়ে দি আবদুল আলা বলছেন দাউদ থেকে আন আমের তিনি বর্ণনা করছেন আমের থেকে এই আমের হচ্ছেন আমের সাবি এখন তো ক্লিয়ার হয়ে গেল না আমের এমাম সাবি আন আবদুল্লাহ তিনি আবদুল্লাহ থেকে বর্ণনা করছেন। আর আব্দুল্লা বর্ণনা হাদিসের যারা ময়দানে পড়া করে হাদিসের যারা স্টুডেন্ট তারা জানে যদি কোনোর হাদিসে আবদুল্লাহ শুধু বলা হয় তো কোন আবদুল্লা উদ্দেশ্য করা হয় যে বলতে পারবেন হাত তুলবেন হ্যাঁ শুধু আবদুল্লাহ কিন্তু আবদুল্লাহ বা আবদুল্লাহ আমর হয় আবদুল্লাহ বিখ্যাত তিন সাহাবি তিনজনে অনেক হাদিস বর্ণনা করেছেন এক হচ্ছে আবদুল্লাহ মাসুদ আর এক হচ্ছেন আব্দুল্লাহ আর এক হচ্ছেন আবদুল্লাহিন আমর বরং আর এক আবদুল্লাহ আবদুল্লা বিন চার চারজনে অনেক হাদিস আছে এখন যখন শুধু আব্দুল্লাহ আমের বর্ণনা করছেন আবদুল্লাহ থেকে এখন এই আব্দুল্লাহ আবদুল্লা কোন আবদুল্লা হাদিসের পরিভাষাতে শুধু আবদুল্লাহ বললে কিন্তু আবদুল্লাহ মসুদই উদ্দেশ্য হয় কিন্তু এখানে ব্যতিক্রম এখানে আবদুল্লাহ বিন মসুদ নয় এখানে আবদুল্লাহ বিন মসুদ নয় এর দলিল এর দলিল আগের দুটো সনদ আগের দুটো আছে সুতরাং এখানে আবদুল্লা বলতে কে মুরাদ আছে কে উদ্দেশ্য আবদুল্লাহ এই জন্য তৃতীয় এই ফায়দার জন্য তৃতীয় সনদ টি নিয়ে আসা হয়েছে দেখলেন সনদ এর একটু সানাদের লেখাপড়া করে এলাম ব্রেনে ঢুকছে থাকবে আচ্ছা আগে একটি কথা বলা দরকার সেটা হচ্ছে আমাদের পর্ব চলছে কিসের ইমানের পর্ব এই হাদিসের ইমানের সাথে কি সম্পর্ক হাদিসের ইমান শব্দই আসেনি আল মুসলিমও এসছে আর এসছে আল মহাজের মুসলিমের কথা এসছে আর মহাজের কথা এসছে তাহলে ইমানের পর্বের সাথে চ্যাপ্টারের সাথে কি সম্পর্ক এমামি কি বা উদ্দেশ্যে না এত সস্তা কথা শিখবে আপনাকে এম বোখারি হ্যাঁ অনেক হাই লেভেলের কথা শিখানো আছে শুধু আখ লাখ চরিত্র শিখেছে হ্যাঁ না যে একজন একজন হ্যাঁ মুসলিম হওয়ার জন্য হ্যাঁ তো কি বলতে চাইছ কি বলতে চাইছেন তাহলে কাছাকাছি হ্যাঁ কিন্তু ইমান তো শব্দই আসেনা না ইমান কি গরম বেশি বুঝবেন হ্যাঁ কি না ইমান শব্দই তো নেহা দিস যে তো বলতে চাইছি হ্যাঁ প্রতি সব একটা বলছে মনে থাকে কেন ইসলাম ইমান দিন ভাব অর্থে তিনটার অর্থ একই রেজাল্টের দিক দিয়ে ফলাফলের দিক থেকে শব্দে পার্থক্য থাকলেও তিনটা একই যে মুসলিম সেই হচ্ছে মমিন क्यों जो जबान द्वारा हाथ द्वारा कष्ट देख सत्यार मुसलिम ममिन हम दुरबल ममिन কমজোর ইমানের মমিন হবে তালে এর দ্বারা কি বোঝা গেল যে ইমান কমে আর প্রথম যে দু তিনটা লাইন এই কিতাবলী মানে আছে মনে রাখবেন যে ইমান হচ্ছে কথার নাম কাজের নাম আর বাড়ে আর কমে বাড়ে আর যেই ব্যক্তি কোনো মুসলিমকে কষ্ট দেয় না তার ইমান বাড়ে যে মমিন মুসলিম কষ্ট দেয় কথার দ্বারা কাজের নাম সুতরাং জবানটা যদি আপনি হেফাজত না করেন তাহলে ইমান কমজোর হয়ে যাবে আর যদি হাতকে কে পাত থেকে হেফাজত না করেন তাহলে ইমান কমজোর হয়ে যাবে ইমান কমে আর বাড়ে তারপরে जवान क्या द्वित शुद्ध विश्वास नाम मुरजिए मर्जियाुलनाफराज इमान हम शुदू तस्दीक विश्वास नाम तरह खंडन हम उद्देश्य जरा इमान हमर एक विषय नाम किसान শুধু বিশ্বাসের নাম তাদের খন্ডন করার উদ্দেশ্য দেখো এখানে আমলের নামও ইসলাম বলা হইলো পূর্ণ মুসলিম হইতে হলে কি করতে হবে আমল ও ভালো হইতে হবে হাতের আমল ভালো হইতে হবে জবানের আমল ভালো হইতে হবে একটা লোক জবান দিয়ে তসবি তাহালিলজি জিকির আজকার করছে কোরআন তেলাও করছে আর লোক জবান দিয়ে মিথ্যা কথা বলছে গালি গালাজ করছে আর কষ্ট দিচ্ছে দুজন ইমান সমান সমান নাই কিন্তু দুজনই মুসলিম তাহলে বুঝা গেল যে কমে আর বাড়ে আর আমলগুলি গুলি ইমানের অন্তর্ভুক্ত ইমান কয়টি বিষয়ের সমষ্টি নাম আসল বিষয় এখন ফিরে আসছে বলতে হবে যে বিশ্বাস তারপরে কথা আর কাজ পাঁচ নম্বর পরে ফিরে আসি এখন বাবন এই অধ্যায় হচ্ছে হাজা বাবন আসলে ছিল আইউল ইসলাম আফজাল আপনার ইসলামটা সবচেয়ে উত্তম হবে বা উৎকৃষ্ট হবে কোন কাজগুলি কোন বৈশিষ্ট্য আপনার মধ্যে থাকলে হাদিস নম্বর এগারো বলছেন তিনি বলেন লোকেরা জিজ্ঞেস করলো মানে সাহাবিরা জিজ্ঞেস করলেন রসুল আল্লাহ হিয়া রসুল আয়ুল ইসলামী আফজালু কোন ইসলামটা বেশি উৎকৃষ্ট কোন ইসলাম ভালো মানে ইসলামের কোন বৈশিষ্ট্যগুলি গুলি কারো মধ্যে থাকলে সেই ব্যক্তি সবচেয়ে বেস্ট কোয়ালিটির মুসলিম হবে ভালো মুসলিম হবে তখন বললেন আল মুসলিম সত্যি মুসলিম ওই ব্যক্তি মানসালেমাল মুসলিম আল মুসলিম এখানে বলা হয় কি বলেছে মান মানসালেম আল মুসলিম যার জবান এবং হাত থেকে মুসলিমরা নিরাপদ থাকে সে হচ্ছে উৎকৃষ্ট ইসলামের অধিকারী মুসলিম উত্তম কোয়ালিটির ইসলামের অধিকারী মুসলিম জি হ্যাঁ তো এখান থেকে কি প্রমাণ করতে চাই মতক্ষেপ বলে না করে কারণ বিষয়গুলো ইমান ইসলাম তখন হবে আপনার ইসলাম ইমানের কোয়ালিটি তখন ভালো হবে যখন আপনার হাত আর জবান ভালো কাজ করবে মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকবে জি ছয় নম্বর অধ্যায় বাবুনা। अधाल इन्न दान खेते इन अंतर खेते अनुबा उच्च भाषा करवा का खेते देवें विशेषकर जो प्रयोजन खेते देवे जार प्रयोजन जार जो बेसि प्रयोजन खेते दी ती सब एक कथे मन रखबे खावाल ने खाले शुद्ध मानस नीट पतंगल बस नेटी जार जो बेसि दरकार जी आल्ला सब चाहे श्रेष्ठ सृष्टि मानुष আর মানুষের মধ্যে আল্লাহর আল্লাহ অর্জনকারী যারা পাপ থেকে বেঁচে থাকে তারাই হচ্ছে আল্লাহর বন্ধু সুতরাং আল্লাহর বন্ধুদেরকে খেতে দিলে বেশি কি হবে এখন আল্লাহর বন্ধুদের মধ্যে দুই ভাগে বিভক্ত আল্লাহর বন্ধু কিছু লোকের প্রয়োজন আছে খাবারের আর কিছু লোকের প্রয়োজন ওর খাবারের অভাব নেই তো কাকে বেশি নেকি হবে যার বেশি প্রয়োজন তাকে হবে। কেউ ভাসছে খেতে না অনাহারে আছে। আর এখানে সবাই খাচ্ছে আর ও কি খাওয়াচ্ছেন আমি এখানে লোকজনকে খাওয়াবো না রে চেষ্টা করেন যদি পৌঁছাইতে পারেন আমানো হাতের মাধ্যমে বিশ্বস্ত সূত্রে তাহলে যার বেশি প্রয়োজন তাকে খাওয়াইলে বেশি নাকি রয়েছে এই জন্য আল্লাহ রবেন বলেছে আলাহবাহি মিসকিন প্রয়োজনকার মিসকিন দরিদ্রের গরিব ফকিরের আসিরা বন্দী অসহায় বন্দী বন্দিকে হয়তো খেতে দেওয়ার ব্যবস্থা নেই এখনকার বন্দীতে বন্দিকে না হয় জেলে খাবার ব্যবস্থা আছে কিন্তু একসময় যদি একজন মুসলিম বন্দী কাফের কাছে বন্দী হয়েছে খাদ্যের ব্যবস্থা নেই তাকে ছাড়ানোর ব্যবস্থা করতে হবে না হলে তাকে খাদ্য পৌঁছাবার ব্যবস্থা করতে হবে তো আল্লাহ রা এই জন্য করেছেন তো বিষয়টা মনে রাখতে হবে অনেকেই তেলের মাথায় তেল ডালি এটা তো না। বরং অনেকে প্রায় লোকই খেতে দেয় কাকে যার কাছে খাবার আশা আছে খেতে পাবো। এটা এমন সবের কাজ নয় আসল সবের কাজ হচ্ছে যেই ব্যক্তি আমার মুখাপেক্ষি কিন্তু আমি তার মুখাপেক্ষি না আমি তার কাছে কিছু চাই না আল্লাহ বলছেন তোমার খাবার যেন মোত্তা কি পরেসগার খায় একটা নমাজি একটা আল্লাহ একটা হালাল খায় হালাল জীবন যাপন তাকে খাইবেন একটা লোক এমন লোককে খাওয়াইছেন দশ রিয়াল দিলেন যেই ব্যক্তি একটু পরে গিয়ে আপনার সিগারেট কিনবে জর্দ কিনবে না যে টাকা দিয়ে এমন ভালো কাজ করবে যাতে আপনার সাত কাজ দাঁড়িয়ে চলতে থাকবে সুহান ছেলেটাকে মানুষ করবে ছেলেটাকে হাফেজ কোরআন করবে আলেম করবে ছেলেমেদের ভালো করবে একটা পোরখা কিনে দেবে একটা হেজাব পর্দা কিনে দিবে আর খুব জাকাত দি আরে ভাই জাকাতটা দিচ্ছেন কাকে আপনি দান খায়রাত করছেন কোন কোয়ালিটির লোক দেখার বিষয় দেখার বিষয়গুলো কি বলছিলাম ইসলামের শাখা যদি কেউ জিজ্ঞাসা করে বলবেন তাই না হ্যাঁ ইমানের সত্তর বেশি কি আছে শাখা প্রশাখা তার মধ্যে একটা শাখা একটা ডাল হচ্ছে মানুষকে খেতে দেওয়া বা আল্লাহর সৃষ্টিকে একটা বিড়াল মরে যাবে অনেক বিড়াল এখানে বাইরে থাকে কিন্তু মরে যাচ্ছে আজকাল গরমের দিন বিড়াল গুলো অনাহারি অথবা পাশে তিনি বলেন তুতে দুটি কথা বলেছেন কি বলেছেন দুইটি কথা বলেছেন একটা হচ্ছে তুতে মত অন্নদান করবে খেতে দেবে যাদের খাবারের প্রয়োজন তাদেরকে কি করবে খেতে দেবে এক দুই নম্বর হচ্ছে মানে সালাম দেবে সালাম পেশ করবে সালাম দেবে তাকে তালিম আর শিক্ষা হচ্ছে চেনো আর না চেন এতটা চেনায় যথেষ্ট যে সে মুসলিম সুতরাং কি করবে সালাম দেবে মুসলিম সমাজে বাসটা এখানে আরেকটা মশলা বলি আর ইউরোপেও থাকে আর দাঁড়িয়ে নাও থাকে তাও বুঝে নেবেন যে যুব্ব যখন পরে আছে টুবি মাথায় দিয়েছে তো সে হচ্ছে একটা চিনার উপায় যদিও সেটা মানে আহ চাইতে জরুরি ছিল তার দাঁড়িয়ে রেখে পরিচয় দেওয়াটা যেটা জরুরি ছিল কিন্তু সেটা করেনি কিন্তু হইলো গুণাগার হলো কি করতে হবে সালাম দিতে হবে মানে টাকা নিচে কাপড় আছে সালাম দেবেন না না সালাম দিতে না হয়তো কাউকে সালাম দেওয়া যাবে আজকাল কয়টার লোকের টাকা উপরে কাপড় আছে কয়টা লোকের দাঁড়িয়ে আছে তাহলে কথা না संकुचित साल ना, आर तो ना सालाम पापी बास चेन चेन चेतना चिंता निश्चित मुस्लिम मुस्लिम देखिए मुस्लिम शतक नब्बे जन मुस्लिम तरह की আসল হচ্ছে যে এরা হচ্ছে মুসলিম সুতরাং আপনি সালাম দেবেন কিন্তু ধরেন অমুসলিম দেশে আপনি গিয়েছেন ইউরোপের সফর অথবা ফিলিপাইন সফর চাইনায় গিয়েছেন আপনি মানুষ দেখলেই সালাম দেবেন নাকি হ্যাঁ সালাম দেবেন না যতক্ষণ বলতে নিশ্চিত না হবেন যে মুসলিম যত মনে হয় নিশ্চিন্ত না হবেন মুসলিম কিছু একটা দেখে মুসলিম দেখে না মুসলিমের দাড়ি দেখলো বোঝা যায় কিন্তু দাড়ির সাথে চুল দাড়ির সাথে মোজ দেখলে বুঝতে পারে এর দাড়ি মোজ প্রমাণ করছে যেটা হিন্দু হ্যাঁ আর চুলের কাটিং প্রমাণ করছে যে এটা হচ্ছে আমেরিকান সিস্টেম ইটা ইসলামী দাডি নয় বুঝতে পারবেন আপনি থাকলেও যদি তার লক্ষণ দেখে তারিফ কি মান আরফ তো অমালাম তার চেন আর না চেনো কি করবে সালাম দেবে আর শুধু চেনা ব্যক্তিকে যাকে চেনেন ব্যক্তিগত পরিচয় আছে তাকে সালাম দেওয়া এটা ভালো কাজ নয় এটা ভালো চরিত্র নয় এটা নির্দেশের এটা নিয়ামতের লক্ষণ কেয়ামতের কাছাকাছি সময় এমনটাই হবে আর বর্তমান যুগটা ওই রকম বর্তমান যুগ ওই রকমের সামনে আমি দেখেছি দুইজন লোক দাঁড়িয়ে আছে আর একজন লোক যাচ্ছে গিয়ে একজনের দাঁড়িয়ে আছে আর একজনের দাঁড়িয়ে নেই কিন্তু যা দাঁড়িয়ে আছে ওকে চেনে না হ্যাঁ যাকে দেখে মারখা মারা মুসলিম চেনা যাচ্ছে এটা মুসলিম ওকে চেনে না ওই এই ব্যক্তি যে যাচ্ছে আর যার দাড়ি নেই চেনা যায় না প্যান্ট শার্টে আছে নিচে কাপড় আর প্যান্ট শার্টে আছে মুসলিম তাও চেনা জানে তাকে ব্যক্তিগত চেনে সালাম আলাইকুম থেকে গেল ওই দাঁড়িয়ে সালাম দিল না মুসাফা করল না এটা কিয়মতের লক্ষণ এটা হচ্ছে কিয়ামতের লক্ষণ যাকে চেনা যাচ্ছে তাকেই সালাম দিলেন না কেন তার ব্যক্তিগততা আপনার ওর সাথে খাতির নেই ওর দিকে তা কেউ দেখলেন না সালাম আলিকম কি ওই দাঁড়িয়ে আছে এটা কোন সবের কাজ না ওর সাথে আপনি আরো কিছু বলতেন হিন্দু তো ওই জন্য সালাম দিয়েছেন যে সালাম কোন ইসলামী সালাম নয় জি ইসলামী সালাম হচ্ছে মানে আরফতা ওমালাম তার চেন আর না চেনো জানছ যে মুসলিম সুতরাং মুসলিমকে কি করতে হবে সালাম দিতে হবে এই দুটো কথা এই হাদিস রয়েছে এই হাদিস বখার কি প্রমাণ করতে চাইলেন প্রমাণ করতে চাইলেন অধ্যায় বলে দিয়েছি যে খাবার খাওয়ানো একটা কাজ আর এই কাজটা হচ্ছে ইসলামের অন্তর্ভুক্ত আর ইসলাম আর ইমান একই জিনিস সুতরাং ইমান কিসের নাম যেমন বিশ্বাসের নাম তেমন কথার নাম তেমন কাজের নামুন ওয়া ফেলুন হ্যাঁ কৌলুন ও আমালুন যে করণ কথা এবং কাজের নাম অন্তরের কাজ হচ্ছে বিশ্বাস করা আর অন্তরের কথা হচ্ছে বিশ্বাস করা অন্তরের কাজ হচ্ছে মেলা আল্লাহর আল্লাহ কে ভালোবাসা রসুলকে ভালোবাসা আল্লাহবাসা আল্লাহিয়াদের কে ভালোবাসা দিন কে ভালোবাসা দিনদার কে ভালোবাসা এইতো এ হাদিস আর একটি কথা আছে সেটা হচ্ছে এই হাদিসে মানব সমাজের দুটো বড় সমস্যার সমাধান দেওয়া হয়েছে मानवजात पृथ्वी बस किस समस्या आज समीगत समस्या समस्या हमस्थिक बरम सारा विश्व लेगे आना सूतरा गरीब व्यक्ति सच्छल हार चे स्वच्छल व्यक्ति हार चेस्ट कर गरीब देश गढ़ा चेष्ट करोचन एक दारिद्रमोचन मान कि रसुल खबर दवा मान शुद्ध एक जन के खबर देख भाव देश खेत जोान जोान देवस्था कर এই আদেশ গুলি হচ্ছে কি অর্থনৈতিক মাল করি যদি একসাথে করি গঠনমূলক কাজ করি এই দিয়ে যারা বেকার হয়ে রয়েছে শিক্ষিত শিক্ষিত ছেলেরা বেকার হয়েছে তাদেরকে ছোট ছোট ছোট করে একটা করে চাকরি দিয়ে বা একটা করে ক্ষুদ্র ব্যবসা দিয়ে ধীরে ধীরে ওরা উন্নতি করলো পায়ে দাঁড়িয়ে গেল অথবা স্থায়ী ভাবে অসুস্থ মানুষ বৃদ্ধ হয়ে গেছে তাদের জন্য একটা কি করলাম আমরা কি করলাম তাদের জন্য একটা বাসস্থানের ব্যবস্থা করলাম যেমন আজকাল বৃদ্ধাশ্রম রয়েছে যেগুলো হোম কেয়ার বলছে এগুলো রয়েছে ব্যবস্থা করলাম সেখানে থাকবে অনাথরা থাকবে বৃদ্ধদের ব্যবস্থা থাকবে ব্যবস্থা ব্যবস্থা ব্যবস্থা করতে হবে এটা দিয়ে কি সমাধান করা হয়েছে যে বলবে হাত তুলে হাত বলবে ভাতৃত্ব বন্ধন মাতৃত বন্ধনের মাধ্যমে কি হয় उन्नति देशर उन्नतिगुल जी उन्नयन सारा पृथ्वी मरिया उन्नति क्यों करते क्यों पढ़ा बुझा गया व्यक्ति उन्नतर इमानबिल्लाबाद बंदी অতক্ষণ পর্যন্ত ব্যক্তির উন্নতি হবে না যতক্ষণ পর্যন্ত যারা এবাদতী করে কোন পার্থক্য নেই দেখা গেছে না ব্যক্তি জীবনের উন্নতি পারিবারিক উন্নতি যাতে হয় এই জন্য সেলাতুল্লাহম কি আত্মীয়তার সম্পর্ক আত্মীয়তার সুসম্পর্কে অটুট রাখার চেষ্টা করা আরে ভাই বোন সচ্ছল হলো মাঝে মাঝে দেশে যাবেন কিছু গিফট নিয়ে যাবেন মাঝে মাঝে টেলিফোন করবেন সালাম দোয়া কি খবর খবর খবর নিবেন বন্ধন মজবুত রাখতে হবে এই সব উদ্দেশ্যে এর মাধ্যমে কি হবে পারিবারিক কাঠামোটা একটা ছেলে অথবা একটা মেয়ে পশ্চিমা সভ্যতায় যখন সাবালক হয়ে যায় ১৬ বছর বয়স হয়ে যায় তখন তুই কে আর মুই বাপ ছেলে মেয়ের খোঁজ রাখে না ছেলে মেয়ে বাপের খোঁজ রাখে না পাশে আমাদের যে মসজিদ আর আমার মসজিদের সাথে যে বাসা আমাকে দিয়েছিল তার সামনে হচ্ছে কোনো সম্পর্ক নেই ছেলে মেয়ে কোথা থেকে কোথায় চলে গেছে মানে আলহামদুলিল্লাহ যে আমাদের এখনো পারিবারিক কাঠামোটা আছে কিছুটা আছে হ্যাঁ কিন্তু এটা কি করতে হবে মজবুত করতে হবে কিসের মাধ্যমে সেলুল আরহাম সেলাতক বছর বয়স তুমি লিখাপড়া করো এদেরকে এদেরকে মানুষ করার চেষ্টা করো এদেরকে বিয়ে দিয়ে একটা এদের একটা পরিবার একটা দাঁড় করে দাও তারপরে বলো যে বাবা তোর বিয়ের সাথে দিয়ে মেয়েকে বলো তোমার বিয়ে দিয়ে ভালো একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দিছি এখন আমি ফিরি হলাম তোমাদের কিন্তু বিয়ে দিলেন না ষোলো বছর গেল খবর নাই ছেলে কোথায় গেল খবর নাই বাপ মায়ের সাথে বলবেন যে না পশ্চিমা সভ্যতা অন্যতম হয় আপনার ইসলাম হচ্ছে অন্যতম ইসলাম যদি আপনার বাড়িতে আপনার সমাজে আপনার দেশে প্রতিষ্ঠা করতে পারেন তো সার্বিক উন্নতি রয়েছে তাতেই আসল উন্নতি রয়েছে जी हमारे मुस्लिम समाजे दादा दादी नानी जो बस बेसि ती श्रद्धा भलोबासा पाई नातरा ना चारिदी घेरे बस धूमधाम खावा दावा कर सभ्यते पाउदी ख्रीटान देर समाजे पाने जी ये सेलतुल আর হ্যাঁ পাঁচ অক্ষে নামাজ পড়া কিসের জন্য ব্যক্তি জীবনের উন্নয়নের জন্য এই চারটি কথা এখানে আছে দুটি কথা আর আরা এক হাদিস আছে চারটি কথা কোন হাদিসে চারটি কথা আছে যে বলতে পারবেন হাত তুলবেন আব্দুল্লাহিন বুঝা গেছে এই চারটি সারা পৃথিবীর মানুষ এই চারটি ক্ষেত্রের উন্নয়নের জন্য লেগে আছে আর চারটি ক্ষেত্রে আগে মানুষকে এইভাবে উৎসাহিত প্রথম গিয়ে কথা বলেন নেই প্রথম গিয়ে আর অন্য হুকুম আকাম ফেকার পড়ান নেই বুঝা গেছে আর তফসির করেননি প্রথম গিয়ে এই চারটি বড় বড় সমস্যা চারটি সমস্যার সমাধান দিয়েছে রসুর এখানে দুটি রয়েছে আর ওখানে বাকি আরো দুটি মিলিয়ে চারটি রয়েছে একসাথে আর একটি হাদিস আমরা আলোচনা করিনি সাত নম্বর অধ্যায় বাবুন মিনাল ইমান বলেন সেহী এই অধ্যায় হচ্ছে এই বিষয় সম্পর্কে যে ইমানের অন্তর্ভুক্ত হচ্ছে যে মানুষ নিজের ভাইয়ের জন্য তাই ভালোবাসবে যা নিজের জন্য ভালোবাসে ইমানের অন্তর্ভুক্ত হচ্ছে ইমানের একটা দিক হচ্ছে কি যে আপনি নিজের জন্য যেটা ভালোবাসবেন সেটা নিজের ভাইয়ের জন্য কোন ভাই দৈনি ভাই মুসলিম ভাইয়ের জন্য এই না যে আপনার মায়ের পেটের ভাইয়া বংশের ভাই রক্তের ভাই না না না না মুসলিমের জন্য সেটাই ভালোবাসবেন যেটা আমি নিজের জন্য ভালোবাসি এখানেও বলবো শুধু মুসলিম নাই মানব জাতির জন্য ভালোবাসবেন কিন্তু এখানে নিজের ভাই এই জন্য বলা হয়েছে যে প্রত্যেক মানুষকে ভাই ভাই হওয়া উচিত মুসলিমদের কেউ আল্লাহ করছেন আমেনু আমিনু মাধ্যমে ভাই ভাই হয়ে যাওয়া কোন আল্লাহ হে আল্লাহর বান্দারা তোমার ভাই ভাই হয়ে যাও কোন কোর করিমের আয়াত শুধু মৌখিক না বলে এক একটু করে দলিল বলি আল্লাহ বলছেন কুন্তুম খায়রা তোমরা শ্রেষ্ঠ জাতি তোমরা শ্রেষ্ঠ জাতি তাদেরকে সম্বোধন করেছেন তাদেরকে আমাদেরকে সম্বোধন করেছেন মুসলিম জাতি মুসলিম খায়রা তোমরা শ্রেষ্ঠ ওম্মাদ কিন্তু সর্বপ্রথম এই সম্মোধন হয়েছে এই ওম্মতের প্রথম শারীর মানুষ সাহাবাই কেরমদের জন্য কারণ তারাই ছিলেন প্রথম ওম্মাদ मानव जर मानवतार कल्याण तुम पृथ्वी आना कारना जिल मुस्लिम बला है লীল মমিন বলা মানব জাতির জন্য মানবতার কল্যাণ হয়েছে সেই জন্য ওই আয়াতের সাথে অন্য মানুষের জন্য ভালোবাসবো আমি নিজের জন্য জান্নাত ভালোবাসি এক নম্বর শুরু করতে ওইখান থেকে নিজের জন্য আমি হেদায়ত সেরাতে মোস্তাকিম ভালোবাসি নিজের জন্য আমি জান্নাত ভালোবাসি নিজের জন্য জাহান্নাম থেকে রক্ষা পাওয়া ভালোবাসি নিজের জন্য তৌহিদ আর সোম্ন ভালোবাসি নিজের জন্য সবচেয়ে বেশি ঘৃণা করিমতার জন্য আমিও যেন জান্নাতে যাই তারাও যেন সবাই জান্নাতে যায় জাহান্ন থেকে সবাই রক্ষা পানি ভালো করে বুঝেন বিষয়টি এই জন্য দাওয়া গেল তাহলে ইসলামের দাওয়াত সেটা তাদের কি क्षी हवा कल्याण कमना मंगल चावे तुम्हें मरे गे जहान्ना चले आगुन चाहिए आगुने चलो तुम्हें आगुन थे रक्षा करते चाहिए बंदा तुम्हारे शरीरे रक्त आंस आ जहान्न बाचाते चाहिए दावा क्ष करो जहान्न जान्न दिखे डाको अल्लाहर सालाम শান্তির ঘরের দিকে আল্লাহ আমি নবীলাম থেকে বর্ণনা করছেন কালা রসুর বলে তোমাদের কেউ সত্যিকার মোমেন হতে পারবে না হাত তাহিবালী আখিয়ে যতক্ষণ পর্যন্ত নিজের ভাইয়ের জন্য তাই না ভালোবাসবে মা মাই অহিব যা নিজের জন্য ভালোবাসে যা নিজের জন্য নিজের জন্য যেটা ভালোবাসে ব্যাপক জীবনে প্রতিটি ক্ষেত্রে ক্ষেত্রকে সামিল যদি এই হাদিস এরপর আমল করি তো আমরা কারো ক্ষতি করবো হ্যাঁ কারো দুশ্মনী করবো হ্যাঁ কারো গিবধ করবো কারো চুগল খড়ি করে ঝগড়া বাদাবো কাউকে মিথ্যা বলবো ধোকা দেব বেমানি করব কাউকে গাল দেব কষ্ট দেব কারো চুরি করব করব করব না না না কিছু করবো না কারো মেয়ের দিকে খারাপ নজরে তাকাবো হ্যাঁ এই যে তুমি কাজটা করছো যে মেয়েটির সাথে ওটা তো কারো মেয়ে তো তোমার মেয়ের সাথে যদি কেউ এই কাজটা করি তুমি পছন্দ করবে তুমি যখন পছন্দ করবেন না কিভাবে তুমি পছন্দ করছো তাহলে এই হাদিসটা জীবনের সার্বিক দিককে সামিল সার্বিক দিক সামিল আপনি চান সৌদি আরবে সুখ শান্তিতে আপনিও থাকেন তো আপনার কোয়ালিকটাকে কেন তাড়াবার জন্য পাইক তারা করছেন এত বদমাইশি কেন হ্যাঁ তার কেন ক্ষতি করার চেষ্টা করছেন তার কেন তাকে চিন্তা করেন আপনি কোন দিকটা বলবো সব দিককে সামিল আশা করি বুঝতে পারছেন তাই জি হ্যাঁ নিজের জন্য আমি ওই ছাত্র যখন শিক্ষকতার জীবন ছিল ছাত্রদের পড়াইতে গিয়ে ছাত্রদেরকে পড়াতে গিয়ে আমি ছোট্ট উদাহরণ দিতাম এত বড় বড় উদাহরণ দিতাম না এখন অনেক বড় বড় গামছা ঝুলিয়ে রেখেছে তাই না গামছা ঝুল আছে তো করত কি অনেক ছাত্রই করে কি সামনে পেল অন্য অন্য ছাত্রের গামছা মুখটা মুসতে উজু টুজু করে মুখটা মুছতে হবে কারো একটা গামছাতে মুখ মুছে নিল রেখে দিল আমি এই উদাহরণটা দিতাম আচ্ছা চামড়া স্যান্ডেল অলা বাবুরা আছেন এখানে কিন্তু মানে চামড়া দামি স্যান্ডেল হয়তো পরে এসছেন দেখছেন যে চামড়া স্যান্ডেলটা করতে যাবো ভিজিয়ে দেবো তা আপনার চামড়া স্যান্ডেল ভিজাবেন না তখন কি করলেন অন্য কোন ভাইয়ের স্যান্ডেল আপনি নিয়ে গেলেন এই উদাহরণটা আপনাদেরকে দিই হ্যাঁ সস্তা স্যান্ডেল নিয়ে গেলেন নিয়ে যাওয়ার ভিজিয়ে নিয়ে গেছেন যদি দু চার পাঁচ রেয়ালের যেগুলো স্যান্ডেল বা ইয়ে কি চটি না একবার ভিজায় মাঝে মাঝে দেখা যায় যে ভিজিয়ে রেখে দিয়ে চলে গেছে আপনার স্যান্ডেলটা আপনার অরুচি আমি সুখা স্যান্ডেলটা রেখে গেলাম কে ভিজিয়ে রাখলো রে আর এই ব্যাচেলার যে বাস করেন অনেকের অভিযোগ পাওয়া যায় হ্যাঁ পেঁয়াজ না। পেঁয়াজ কিনবেন না ও একদিন একদিন এরটা একদিন ওরটা একদিন ওরটা কখনো ভালোবাসেন না কেন আপনি অন্য ক্ষেত্রে এটা করবেন আপনি না না না কামেল না আপনার ইমানে তুটি আছে আপনার জি হ্যাঁ এই আমলগুলি ইমানের অন্তর্ভুক্ত ইমান বখারি যেটা বুঝাইতে চাইছেন এটা হচ্ছে तो भी जेटा सेटा इमान अंतर्भुक्त एक विषय द्वितीय निजेबा क्षेत्र त्रुटि जी हाँ दुरबल इमान मुस्लिम किचुकिछ भाई तीन बंधु बधवे शुद्ध फ्रीते नाश्ता पानी करते चाय শুক্রবারে এসে বিকালবেলা একটু মাগরে খিদা লাগলো চলেন যা একটু চা খেয়ে আসি আর একটু পিছা দিয়ে থাকে যাতে বিলটা কেউ দিয়ে দেয় আপনি খেলেন তো আর একদিন আপনি বিল দেওয়ার চেষ্টা করেন এটা কেন করেন না এর বহু উদাহরণ আছে মুসলিম জীবনে আল্লাহ যেন আমাদের সার্বিক সংশোধনে তৌফিক দান করেন সুভান